নেক্সট শিখবো হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় অথবা ইসলাম বিনষ্টকারী বিষয় আমরা জানলাম যে কী করে আমরা ইসলামে দাখিল হবো সেটি শুধু আমরা জানছি ইসলামের পাঁচটা স্তম্বর ভিতরে আমরা কিন্তু আর বাইকগুলো নিয়ে আলাপ করি না এখন শুধু প্রথমটা নিয়েই করলাম যেটা ছাড়া আর কিছু নাই মানে যেটা যেটা যদি ঠিক থাকে তাহলে বাকি আর কিছু ঠিক নেই সেটা নিয়ে আমরা আলাপ করলাম যে আশাদুল্লাহ আল্লাহ আসাদ মোহামুনা আব্দুল রাসালু কালকেই বললাম যে এটা হচ্ছে আপনার একটা পাশতালা বিল্ডিংয়ের মতো যার একতলা যদি আপনি ভেঙে ফেলেন বা একতলা যদি এক্সিস্ট না করে আপনার পুরো বিল্ডিংটি আর এক্সিস্ট করে না সুতরাং পর্যায়ক্রমিকভাবে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এইভাবে যাবো সরি পাঁচ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রথমে আমরা সাদা করব করবো তারপরে সালাদ তারপরে জাকাত তারপরে শ্যাম বা রোজা তারপরে আমরা কাজের কথা বলবো বা যখন ইসলামের কথা বলতে যাবো তখন আর এই প্রথম যে স্তম্ভটা বললাম এর ভিতরেই কিন্তু আবার ওই ইমান আসতেছে আকিদা আসতেছে সব কিছু আসতেছে তাহলে এটা পারে আমরা অন্য কিছুতেই দেখতে চাই না এখন আমরা যেটা শিখবো বলছিলাম যে এটা হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয় বা নওয়াকিদুল ইসলাম বিষয় বল না কেউ বা নওয়াকিদুল ইসলাম এখানেও বিভিন্নভাবে স্কলার এটাকে সাজিয়েছেন কোন স্কলার এটাকে ১২টা পয়েন্টে বলছেন কোন স্কলার এটাকে দশটা পয়েন্টে বলছেন কেউ বিশটাতেও বলছেন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 অজু অথবা পবিত্র অথবা অপবিত্র এবং অপবিত্র দুটা থাকতে পারেন না আয়দার আপনি পবিত্র আছেন অথবা আপনি অপবিত্র আসেন সুতরাং আপনি পবিত্রতা কিভাবে অর্জন করতে মানে ওযু করে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেটা যেভাবে জানতে হবে কি কি কারণে অজু চলে যেতে পারে সেটাও আপনাকে জানতে হবে তা নাহলে আপনি একবার উঁু করে বাসাতে পারেছেন সারাদিন এখানে সেখানে ঘুরতেছেন নামাজ পড়তেছেন কিন্তু আপনার পাঁচ মিনিটের ভিতরে আপনার উজু চলে গেছে আপনি জানেন না আপনার সমস্ত এবাদত নষ্ট এবং আপনি মসজিদুল হারামে যদি সালাত আদায় করেন তবুও এটা মিনিংলেস আপনার জন্য কারণ মুর্শিদুল হারামে আমরা জানি যে এক সালাদ এক লক্ষ সালাতের সমান সেইখানে আপনি সালাদ মনে করতেছেন যে আপনি কত একটা কাজ করলেন কত কাজ করলেন কিন্তু আপনার কোনো সালাচই হচ্ছে না বিকজ আপনার নাই একইভাবে আমাদের সমস্ত সৎকর্মের মূলে হচ্ছে ইমান থাকাটা ইসলাম থাকাটা আমরা মুসলিম আমরা মোমিন বা আমাদের ইমান আছে আমরা ইমানের উপর আসি আমাদের ইমানই যদি নষ্ট হয়ে গিয়ে থাকে ওয়ে ব্যাক মানে ধরেন বছর আগে বা যার যেরকম বয়স অনেক আগেই হয়তো আমাদের ইমান নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে আমরা জানিও না সেটা অজ্ঞতার অজুহাত একটা থাকতে পারে কিছুক্ষণ হয়তো মানে মানে হয়তো কিছুক্ষণ চলতে পারে বা কোনো কোনো কেসে চলতে পারে কিন্তু আমাদের জন্য অজ্ঞাত অজ্ঞতার অজুহাতের আসলে স্কোপ নাই কারণ আপনি জানবেন আস্তে আস্তে জানবেন যে আল্লাহ আসলে খুব নিকট কিন্তু অজ্ঞতার অজুহাত খাটেনি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 অথবা দিনে হানিফ ছিল মক্কায় সুতরাং তাদের তাতে শুনছেন এক আল্লাহর কথা শুনছেন বা শীত বিবর্জিত হইতে হবে আল্লাহর জন্য এই বাদো শুনছেন সেই জন্য কিন্তু তাদের এই অজুহাতটা খাটে নেই বা তাদের অজুহাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই এটা আমরা পরে শিখবো পরে জানবো দলিল সহ পরে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা আমরা এই ভয় করব যে আমার আমরা যে একটা অজুহাত দেখাবো যে আল্লাহ এটা জানি নাই এটা বুঝি নাই এটা এটা শিখি নাই এটার স্কোপটা খুব কম আর আমরা তাহলে খেয়াল করে শুনি ইনশাল্লাহ পয়েন্টগুলো যে ১২টা পয়েন্ট ইমান বিনষ্টকারী বিষয় ইসলাম বিনষ্টকারী বিষয় এক নম্বর কোনো রকমের বড়ো শেখ শিখ দুই প্রকার বড়ো শীত ছোটো শীত আমরা পরে আলোচনা করব ডিটেলসে যখন যাব। কোন প্রকার বড়ো শেখ করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনারা মুসলিম থাকবেন না তারপরে বলতেছিলেন আল্লাহ এবং আপনার মাঝখানে কাউকে যদি মধ্যস্থাকেই মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার ইসলাম আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি মুসলিম থাকবেন না অথবা মানে রাইট পসিবিলিটি যে থাকবেন না এবং যে খাটে এটা আল্লাহ জানেন আমি জানি না এটা খুব একটা জিনিসটু আনসার যে কার আমি তো জানতাম না বা আমি তো শুনি নাই আপনি আমি একদম ভরা মসজিদে জিজ্ঞেস করছি অনেক কটা মসজিদে জিজ্ঞেস করছি যে রাসিউল সাল্লাহ সাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কি বুড়া বুড়া মানুষ আমার বয়স আমার চেয়ে বেশি বয়সের মানুষ সবাই মুখ চাওয়াচয় করতেছেন তারপরে যে সময় হুমায়ুন সেকেন্ড ওয়াইফের নাম সবাই মুখে একটা হাসি বিরা মানে মানে ওয়াইড ওয়াইড স্মাইল আর কি যেটাকে বলে মুখটা ওয়াইড হয়ে গেল এবং হাসি সবাই জানে মেহের আফুল শাওন তাই বলে আপনি কী লজ্জার কথা চিন্তা করেন যে আমরা রসুলসলামের ওয়াইফ এখান থেকে বোঝাই যে আমাদের প্রায়োরিটি কি তো এটা অনেক অনেক বড়ো একটা ব্যাপার যে আমরা আমরা জানি নাই কথা বললে চলবে না সেজন্য আমরা জেনে নিই বোঝা তাড়াতাড়ি সম্ভব ফার্স্ট পয়েন্টটা বললাম বড়ো শীত সেকেন্ড পয়েন্টটা বললাম যে আপনার এবং আল্লাহর মাঝখানে কালকে মধ্যস্থ থতা মনে করা তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যেহেতু আপনার ইসলাম বা ইমান নষ্ট হয়ে যাবে তিন নম্বর এটা হচ্ছে যে নন মুসলিমরা অর্থাৎ অমুসলিম আমি কালকে কালকে আবার পরশু একটা কথা বলছিলাম পৃথিবী দুইটা ভাগে বিভক্ত দারুল ইসলাম দারুল কুফর অথবা দিনাল ইসলাম দিন কুফর মানে হয় আপনি মানে পৃথিবী দুইটা দিন আছে সেই বিদায় হজের মাঠে যখন আল্লাহ বললেন যে আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি করে দিলাম পারফেক্ট করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম তারপরে দুনিয়াতে মাসের দুইটা দিন দিনাল ইসলাম দিনাল আপনি হয় মুসলিম নয় কাফিল আর কোনো আর কোনো মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হোয়াইট ব্ল্যাক তো এটা একটা বিষয় আপনি যদি অমুসলিমদেরকে বা অবিশ্বাসীদেরকে অবিশ্বাসে মনে না করে আপনি যে মনে করেন তারাও ঠিক আছে আমিও ঠিক আছে তাদের মতো করে তারা ঠিক আমার মতো করে আমি ঠিক এটা অনেক মুসলিম বলে থাকে অজ্ঞতা অবশ্যত বলে আল্লাহ আমাদেরকে করুন চার হচ্ছে এটা বিশ্বাস করা যে রাসুল সাল সাহেব যা নিয়ে অর্থাৎ যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে সুপিরিয়ার কোনো জীবন ব্যবস্থা আছে বা বেটার কোনো জীবন ব্যবস্থা আছে তাকে রিপ্লেস করতে পারে মতো ইকুয়াল হলেও কোনো জীবন ব্যবস্থা আছে এটা মনে করা পাঁচ নাম্বার হচ্ছে দিন ইসলামের অবিচ্ছেদ্য অংশ যেটা সেটাকে অপছন্দ করা এমনকি যদি আমি নিজে সেটা করিও অনেক সময় দেখা যাবে একটা মানুষ একটা করতেছে বাধ্য হয়ে বা একটা চাপে বা কোনো একটা সামাজিকতার কারণে কিন্তু সে মনে প্রাণে সেটাকে অবিশ্বাস করতেছে বা সরি সেটাকে অপছন্দ করতেছে অবিশ্বাস না সরি অপছন্দ করতেস আর ছয় নম্বর পয়েন্ট হচ্ছে দিনের কোনো কিছু নিয়ে হাসি ঠাট্টা কর আপনি দেখবেন বা সিনেমায় নাটকে বা দিনের জিনিস নিয়ে হাসি প্রচুর হয় এটা যদি কেউ করে তার ইসলাম তার ইমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে সাত নাম্বার হচ্ছে কোন ধরনের ম্যাজিক তন্ত্র মন্ত্র জাদুটনা ইত্যাদি করা বা ইত্যাদির কাছে যাওয়া অর্থাৎ ইত্যাদি রিসর্ট করা যেটাকে আমরা বলি ইত্যাদির কাছে স্মরণাপন্ন হওয়া আচ্ছা আট নম্বর হচ্ছে কাফেটদেরকে সাপোর্ট করা বিশ্বাসীদের এগেনস্টে কাফেলদেরকে বা অবিশ্বাসীদেরকে সাপোর্ট করা এবং তাদের প্রতি আনুগত্য জ্ঞাপন করা তাদেরকে নিজের আনুগত্য লয়্যালিটি যেটা আমরা এলিজিয়েন্স সেটা তাদের কাছে জ্ঞাপন করা যাদের মুসলিম আগে তাদের একজন নিজেকে ভাবা তাদের কাছে আনুগত্য করা তাদের কাছে লয়্যালিটি তাদেরকে লয়ালিটি দেওয়া নিজের আনুগত্য জ্ঞাপন করা নাই নম্বর এটা বিশ্বাস করা যে কোন কোন মানুষের শরীয়ত না চলবে কোন কোনো মানুষের শরীয়ত না চলবে দশ নম্বর দিন থেকে মুখ ফিরায় নেওয়া বাই নট লার্নিং অ্যান্ড অ্যাপ্লাইং ইভেন দ্য এসেন্সিয়াল আসপেক্টস অব দ্য রিলিজন শিখলেন না আর অ্যাপ্লাইও করলেন না অত্যাবশ্যকীয় জিনিসগুলো বিশেষ করে এখানে ভিতরে এক্সটেনশনে আসবেন শিখাইলেন না নিজেও শিখলেন না না তাদের দিন শেখার ব্যবস্থা করা ইত্যাদি আমরা পরে পড়ব ডিটেলসে যাব যখন তখন পড়ব এগারো নম্বর এমন কোনো কিছুটা অস্বীকার করা যেটা দিনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত ফর এক্সাম্পল আমরা কালকে বলতেছিলাম বলে বা তার আগে বলছি যে কোরআন ইন বলে একটা গ্রুপ আছে যারা কোরআন মানের সূন্য মানি না এই যে সুন্না সুন্না কিন্তু দিনের অবিচ্ছেদ্য অংশ এটা না মানার কোনো উপায় নাই কিন্তু কেউ যদি মনে করে যে আমি সব মানি কিন্তু আমি সুন্না মানি না তাহলে সে হাত মুসলিদ থাকবে না অথবা ইসলাম থেকে বের হয়ে যাবে আর বারো নম্বর পয়েন্ট যেটা এটা সবাই মতে না এটা হচ্ছে যে সাদা পরিত্যাগ করা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 আমরা না হয় চট করে আবার একটু রিপিট করি একটা হচ্ছে কোনো রকমের ধরনের এবং আল্লাহর মাঝে মনে করা তিন নম্বর হচ্ছে কাফের কাফের মানে না করা চার নম্বর হচ্ছে আল্লাহ আসলাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন বা যে নিয়ে আসছিলেন নিয়ে আসছিলেন কোনো কিছুকে মনে করা বা তা করতে পারে মতো কোনো কিছুকে মনে করা পাঁচ নম্বর হচ্ছে দিনের কোনো অংশ অপছন্দ করা এমনকি আপনি নিজে যদি জিনিসটা করেনও নম্বর হচ্ছে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 না শিখে এবং না প্র্যাকটিস করে দিন থেকে মুখ ফিরে নেওয়া মানে এর মাধ্যমে দিন থেকে মুখ ফিরে নেওয়া এগারো নম্বর হচ্ছে যেটা পার্ট অফ দিন সবাই জানে যে এটা পার্ট অফ দিন সেরকম কোন কিছুকে অস্বীকার করা যেমন আমি বললাম সুন্দর কথা বললাম আপনাদের আর বারো নম্বর হচ্ছে শলাগ পরিত্যাগ